आम्रा मुसलमान मोदी बुके अल कुरान जीवन दीब तबुब नईमान मुसलमान मोदी बुके मुसलमान मदर बुके यीवन दीब तबुमरा दीब नाई मान खुदार पथे बिलिए दीब मोदी मनोप्राण खुदार पथे बिलिए दीब मोदी मन प्राण আমরা মুসলমান মোদের বুকে জীবন দিব তবু আমরা মুসলমান নাস্তিকেরা আসছে দেখো শ্রোতায় মুসলমানের ইবানরা কেড়ে নিতে চায়। নাস্তিকেরা আসছে দেখো হয় নারহিংস্রোতায় মুসলমানের ইমানরা কেরে নিতে চাই শহীদ হবো তবু আমরা দিব নাইম হবু আমরা তবু আমরা দিব নাইমান আমরা মুসলমান মোদের বুকে জীবন দিব তবু আমরা দিব নাইমান খোদার পথে বিলিয়ে দিব মোদের মনোপ্রাণ খোদার পথে দিবানোরান জীবন দিব তবু আমরা দিব নাইমান হয়তো আমরা শহীদ হবো নয়তো হব গাজি খোদার পথে জীবন দিতে তবু আমরা রাজি হয়তো আমরা শহীদ হব নয়তো হব গাজী খোদার পথে জীবন দিতে তবু আমরা রাজি জীবন দিয়ে রাখবো মোরা মান জীবন দিয়ে রাখবো মোরা মান। আমরা মুসলমান মোদের বুকে আল কোরআন জীবন দিব তবু আমরা দিব না ইমান আমরা মুসলমান মোদের বুকে অ্যাল কোরআন জীবন দিব তবু আমরা দিব না ইমান পথে আমরা মুসলমান মোদের বুকে জীবন দিব তবু আমরা দিব নাইমান সব গোলামের বাদ ভেঙে আজ রে মুসলমান ওরে অচেতন আর কতক্ষণ করবি ঘুমের ভাব সব গোলামের বাদ ভেঙে আজ আয় মুসলমান ওরে অচেতন আর কতক্ষণ করবে ঘুমের খোদার পথে জীবন দিতে ময়দান। খোদার পথে জীবন দিতে আয় চুটে ময়দান আমরা মুসলমান মোদের বুকে আল কোরআন জীবন দিব তবু আমরা দিব না ইমান আমরা মুসলমান মোদের বুকে আল কোরআন জীবন দিব তবু আমরা মোদের বুকে জীবন দিব তবু আমরা দিব নাইমান আমরা মুসলমান মোদের বুকে জীবন দিব তবু আমরা দিব নাইমান मुसलमान मोदी बुके अल तो जीवन दीब तबुमरा दीब नईमाना मुसलमान मोदी बुके अल तोरान जीवन दीब तबुमरा दीब नईमान